আমি প্রতিদিন কোরআনতলা করি কিন্তু অর্থ না বুঝে পরকালে কোরআনকে আমার পক্ষে সাফাৎ করবে যে অবশ্যই সাফাৎ করবে কোরআনতালাবাদ করার জন্য অর্থ বুঝে তালাবাদ করা শর্ত না কোরআনতালাবাদ অর্থ না বুঝে তালাবাদ করলেও আল্লাহ পক্ষে জবাব দিবেন তবে উত্তম হলো অর্থ বুঝার চেষ্টা করা তাহলে কোরআনটা বুঝলাম জানলাম কিন্তু কোরআন না বুঝে তালাবাদ করলেও আল্লাহ পাক সবাব দেবেন